حديث نمبر أكتوليس عن أبي طلحة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم جاء ذات يوم والبشرى في وجهه فقلنا إنا لنرى البشرى في وجهك فقال إنه أتاني الملك فقال يا محمد إن ربك يقول أما يرضيك أنه لا يصلي عليك أحد إلا صليت عليه عشرا ولا يسلم عليك أحد إلا سلمت عليه عشرا الله الرسول صلى الله عليه وسلم اربرتی درود والسلام باتقرار مرجدًا আবু তল্লা রুয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম একদা আনন্দময় চেহারা সহ আগমন করলেন তাই আমরা বললাম হে আল্লাহর রসুল আমরা আপনার চেহারায় আনন্দের নিদর্শন উপলব্ধি করছি সুতরাং তিনি বললেন আমার কাছে এক্ষুনি একজন ফেরিস্তা এসেছিলেন এবং এই কথা বলে গেলেন হে মোহাম্মদ अपनारालनकर्ता आते सन्तुष्ट नन जपनारे व्यक्ति एक बार सलाद पाठ कर सम्भ्रम सम्मान प्रार्थना कर तरह दस टी रहमत और बरकत वल्याण अवतीर्ण कर যে ব্যক্তি আপনার প্রতি একবার সালাম পেশ করবে তার প্রতি আমি দশবার শান্তি অবতীর্ণ করব সুনান নসাই হাদিস নম্বর এক হাজার দুইশো তিরাশি আল্লা হাদিসটিকে শহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু তল্হা জঈদ বিন সাহল ইবনুল আস্বাদ আল আনসারি একজন বিখ্যাত গৌরবময়ী সাহাবি তিনি আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মামা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন এবং তিনি আকাবার শপথ বা চুক্তিতে অংশগ্রহণ করেছিলেন আর সেই চুক্তির সময় যে বারোজন নাকিবকে কিংবা নেতাগণকে নির্বাচিত করা হয়েছিল তাদের মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম সাহাবী তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লামের সঙ্গে বদরের যুদ্ধে তথা সমস্ত যুদ্ধে যোগদান করেছিলেন বিশিষ্ট সাহসী যোদ্ধা এবং তীর বর্ষা নিক্ষেপে বিশেষজ্ঞ হিসেবে তিনি প্রসিদ্ধ ছিলেন আল্লাহর রসুল সল্লু আলিহি আাসাল্লামের তিনি বড় অনুরাগী ছিলেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ও তাকে এতই ভালোবাসতেন যে তার দৃষ্টান্ত পাওয়া যায় না তাই তিনি তার সাথে সাক্ষাৎ করার জন্য তার বাড়িতে উপস্থিত হতেন আবু আবুতলহা রদ্লাহ আনহু নিজ হাতে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লামের লহাদ অর্থাৎ বগলি কবর খনন করেছিলেন তার বর্ণিত হাদিসের সংখ্যা হল বিরানব্বইটি আবু তালহার মৃত্যু বত্রিশ অথবা চৌত্রিশ হিজরিতে সাম দেশে হয়েছে অন্য মতে মদিনাতে সত্তর বছর বয়সে তার মৃত্যু হয় কোনো কোনো মতে তিনি একান্ন হিজড়িতে মৃত্যু বরণ করেছেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি বেশি বেশি সালাত ও সালাম পাঠ করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে তবে তার প্রতি সালাত বা পাঠ করার উত্তম পন্থা হল নিম্ন রূপ আল্লাহ সল্ল আলা মুহম্মদ ওয়ালা আলী মুহম্মদ কেমা সল্লাই আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম কমিদ উমীদ অবারক আল মহামি মহম্ম কম বারখালীমিব্রাহিম হমীদ অর্থাৎ হে আপনি মোহাম্মদকে ও তাঁর পরিবার বর্গকে এমনভাবে সম্মানিত করুন যেমনভাবে ইব্রাহিম ও তার পরিবার বর্গকে সম্মানিত করেছেন নিশ্চয় আপনি প্রশংসিত মহিমান্বিত হে আল্লাহ আপনি মোহাম্মদকে ও তাঁর পরিবার বর্গকে যে সম্মান বা মর্যাদা প্রদান করেছেন সে সম্মান বা মর্যাদা এমনভাবে বলবৎ রাখুন যেমনভাবে ইব্রাহিম र्गर सम्मान बा मर्यादा बलबत्खे निश्चय आपनी प्रशंसित महिमान्वित शहेह बुखारी हदीस नम्बर तीन हजार तीन शो सो सत्तर एवं शहेह मुसलिम हदीस नम्बर छिषटी हाइफें बंधन मध्य তবে হাদিসের শব্দগুলি সহিহিমের প্রতি অর্থ। আল্লাহর পক্ষ থেকে তার রসুল মোহাম্মদ সাল্লাহু আলিহি ওসাল্লামকে অতিশয় সম্মানিত ও গৌরবান্বিত করা এবং আল্লাহম্মা সল্লে আলা মুহাম্মদ এর অর্থ হল হে আল্লাহ আপনি মুহাম্মদকে তার উপযুক্ত সম্মান দুনিয়াতে এবং পরকালে প্রদান করুন তিন এই হাদিসটির দ্বারা এটা প্রমাণিত হয় যে আমাদের নবী মুহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের প্রতি সালাম পাঠ করার বিষয়টি শরীয়ত সম্মত একটি কাজ এই বিষয়টি প্রমাণিত হয় মহান আল্লাহর বাণীর দ্বারা কেননা মহান আল্লাহ বলেছেন অর্থাৎ নিশ্চয় আল্লাহ বিশ্ব মুহাম্মদ সাল্লাহ আলহি ওসল্লামকে অতিশয় সম্মান করেন এবং ফেরিস্তাগন আল্লাহর নিকটে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহি ওয়সাল্লামের অতিশয় সম্মান প্রার্থনা করেন সুতরাং হে ইমানদার মুসলিম জাতি তোমরাও নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের অতিশয় সম্মান করো এবং তার প্রতি যথাযথভাবে সালাম পেশ করো সোরা আল আহজাব আয়ত নম্বর ছাপান্ন এই আয়াতের সঙ্গে একটি হাদিস সংযুক্ত রয়েছে আর তা হলো এই যে আল্লাহ রসুল সালাম বলেছেন অর্থাৎ আল্লাহ রসুল সাল আলহি ও বলেছেন আল্লা পক্ষ থেকে পৃথিবীতে এমন কতকগুলি ভ্রমণকারী ফেরেস্তা মন্ডলী নির্ধারিত রয়েছেন যারা আমার প্রতি আমার উম্মতের পক্ষ থেকে সালাম পৌঁছে দেন সুনান নসাই হাদিস নম্বর এক হাজার দুশো বিরাশি আল্লা হাদিসটিকে শহেহ বলেছেন আমাদের নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের একটি অধিকার বা প্রাপ্য তার ওম্মতের উপর হলো এই যে তার অম্মতের প্রতিটি মানুষ যেন তার প্রতি সালাম পেশ করে তাই প্রত্যেক মুসলিম ব্যক্তিকে আদেশ প্রদান করা হয়েছে যে সে যেন আল্লাহর রসুলের প্রতি সাধারণভাবে যে কোনো সময়ে সালাম প্রেরণ করে কিংবা কতকগুলি নির্দিষ্ট সময়ে সালাম প্রেরণ করে যেমন নামাজের তশাহত পাঠের সময় मस्जिदे प्रवेश करारसजिद के बे हावार समय अल्लाह रसूलर प्रति सालाम प्रेरण करा नबी करीम सल अलीसल्लम अनुपस्थिति मृत्युबरण करार्थवा जीवदशाते सालाम पेश करार विधान निर्धारित रही তবে এই বিধানটি শুধুমাত্র তারই জন্য প্রযোজ্য এবং কেবলমাত্র তারই বৈশিষ্ট্য অন্য কোন মানুষের জন্য প্রযোজ্য নয় এবং এটা অন্য কোন মানুষের বৈশিষ্ট্যও নয় তাই অন্য কোনো নির্দিষ্ট মানুষকে তার অনুপস্থিতিতে তার প্রতি সালাম পেশ করা বৈধ নয় শুধুমাত্র নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের বৈশিষ্ট্য নির্ধারিত রয়েছে যে তাকে তার অম্মতের সালাম পৌঁছিয়ে দেওয়া হয় এর দ্বারা মুসলিম ব্যক্তি নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে সালাম দেওয়ার মর্যাদা লাভ করে থাকে এবং তার প্রতি তার এই সালাম পেশ করাও হয় जदिव से आल्लाह रसुलर जीवदशाते साथे सत् पथर दूरत अतिक्रम ना करे था जदिव से ता मृत्युबरण करार कबर निकटे उपस्थित ना चार सालाम भार्थ हल सकल प्रकार अमंगल एवं दोस्तुटी के मुक्ति शांति परित्राण एवं निरापत्ता प्राप्त हवा पांच আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লামের প্রতি অধিকতর সালাম প্রেরণ করার নিয়মটি হলো এই যে আলাইকা আসসালাম আলাইকি রহমতুল অর্থাৎ হে নবী আপনার প্রতি সর্বপ্রকার শান্তি আল্লাহর করুণা ও তার কল্যাণ অবতীর্ণ হোক পাঠ করা অথবা আসসালামু আলাইকা ইয়া রসুল্লাহ অর্থাৎ হে আল্লাহর রসুল আপনার প্রতি সর্বপ্রকার শান্তি অবতীর্ণ হোক বলে আল্লাহর রসুলের প্রতি সালাম পেশ করা কিংবা আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ অর্থাৎ হে আল্লাহর নবী আপনার প্রতি সর্বপ্রকার শান্তি অবতীর্ণ হোক পাঠ করে আল্লাহর রসুলের প্রতি সালাম পেশ করা উচিত নচেৎ আসালাম আল্ন নবী অর্থাৎ আল্লাহর নবীর প্রতি সর্বপ্রকার শান্তি অবতীর্ণ হোক উচ্চারণ করেও আল্লাহর রসুলের প্রতি সালাম পেশ করা যেতে পারে তবে মুসলিম ব্যক্তির সঠিকভাবে জেনে রাখা উচিত যে আমাদের এই সালাম ফেরিস্তাগণের মাধ্যমে আমাদের নবীর প্রতি পৌঁছে দেওয়া হয় যেমন এর পূর্বে উল্লিখিত হাদিসটির দ্বারা এই বিষয়টি প্রমাণিত হয়েছে সেই হাদিসটি হল এই যে আল্লাহ রসুল সাল সালাম। অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এমন কতকগুলি ভ্রমণকারী ফেরিস্তা মণ্ডলী নির্ধারিত রয়েছেন যারা আমার প্রতি আমার ওম্মতের পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দেন সুনান নসাই হাদিস নম্বর এক হাজার দুইশো বিরাশি আল্লা নাসরুদ্দিন আল আলবানী হাদিসটিকে শহেহ বলেছেন ছয় কোন মুসলিম ব্যক্তির জন্য এটা জায়েজ বা বৈধ নয় যে সে সম্মিলিতভাবে এক যোগে এক সুরে निदिष्ट पंथाय अल्लाहर रसुल सल अलहीसलम सालाम प्रेरण कर तेक व्यक्ति आपन आपन सुरे पृथक भावे स्वतंत्र पद्धति আল্লাহর রসুল সাল্লাহ আলহিহি ওসাল্লামের প্রতি অধিকতর সালাম প্রেরণ করবে কেননা সম্মিলিতভাবে এক যোগে এক সুরে কোন একটি নির্দিষ্ট পন্থায় আল্লাহর রসুল সাল্লা আলহি আাসাল্লামের প্রতি সালাম পেশ বা প্রেরণ করার নিয়মটি ইসলামী শরীয়ত বা বিধানের মধ্যে পাওয়া যায় না তাই এককভাবে আল্লাহর রসুল সাল্লি ওসাল্লামের প্রতি বেশি বেশি বা অধিকতর সালাম পেশ বা প্রেরণ করাই